এখানে আমরা যে বিষয়টি বললাম যে না করা সাদৃশ্য না করা তাদের কৃষ্টি কালচারের এফতেবা না করা এখন এই কৃষ্টি কালচারের না করা এটা বলতে কি বুঝানো হয় এটা একটু আমাদেরকে বোঝা দরকার নবী সাল্লা মক্কা এবং মদিনা যে সমাজে বসবাস করতেন এই দুই সমাজে মক্কার সমাজে এবং মদিনার সমাজে এখানে ইহুদিরা বসবাস করতো নাসারা বসবাস করত আর মুশ্রেকিন বসবাস করত। আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম ওই সমাজের মানুষ যা খাইত নবী সাল্লা ইসলাম ওই মক্কার খাবার মদিনার খাবারই খেতেন ওই খাবারগুলো গুলো মক্কার আবু জেহেলেরও খাইত আবু আহ খাইত খাইতো আবু বকর ওমর ওসমানেও খাইতো মুহাম্মদ রসুল্লা সালামত এখন এখানে আল্লাহ রসুলাম বলতেন না যে না আবু জেহেল এই খাবার খায় আমি তো এই খাবার খেতে না। আমি তাহলে এখানে অনুসরণ হইল না কেন এই দুই জনে একই খাবার খাচ্ছেন কিন্তু একজনে খাবার সময় বলতেছেন বিসমিল্লা এই কালচারে পার্থক্য করেছেন নবী সালাম খাবারে কোন পার্থক্য করেন নাই খাবার শাস হইলে নবী সালাম বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহেল পদ্ধতিতে খাওয়ার সংস্কৃতিতে খাওয়ার কালচারে পার্থক্য কিন্তু খাবার একটাই তাহলে একজন মুসলিমও ভাত খাবে একজন হিন্দু মুস্রিক ও ভাত খাবে কিন্তু দুজনের ভাত খাবা কি একরকম একজন ভাত খাবে বিসমিল্লা বলে আরেকজন বিসমিল্লা বলবেন আরেকজন খাবার শেষ করে কিছু বলবে না এই জায়গায় পার্থক্য হয়ে যাবে আবার মুমিন যে খাবারটা খাবে এটা খাবে হালাল খাবার মুশরিক যে খাবারটা খাবে সেটা হালাল হারাম বাছাই করবে না এই জন্য এই অনুসরণ বুঝতে হবে নবী সালাম যে পোশাক করতেন যে কোম্পানির কাপড় গায়ে দিতেন আবু ওই আমলের যে কোম্পানিরা কাপড় বানাইতো একই কোম্পানির কাপড় একই দেশের কাপড় একই ধরনের কাপড় অর্থাৎ নবী সালাম কি আমাদের মত এরকম জুব্বা গায়ে দিতেন কি গায়ে দিতেন এই জাতীয় কাপড় গুলো বেশি ব্যবহার করতেন এখন যে চাদর গুলা গায়ে দিতেন যে চাদর গুলো পড়তেন এইগুলো ওই যুগের সকল লোকেরাই ওই কাপড় পরিধান করতো ওই একই কোম্পানির একই দেশের একই ধরনের কাপড় তাহলে কি এখানে আবু জাহেলের আত্মাব হয়ে যেত হইতো না কেন নবী পোশাকটা পরিধান করতেন এই পোশাকের সাথে আবু জাহেলের পোশাকের সাথে কিছু জায়গায় পার্থক্য তৈরি করে দিচ্ছেন কালচার ক্ষেত্রে পার্থক্য করে দিচ্ছেন কাপড় একটাই ডিজাইন একটাই তারপরে একই ধরনের একই মানের একই মূল্যের धान कर सतर देखा जाबू जेहल अबुल হয়ে গেছে। আর দেখা যাচ্ছে না সতর দেখা যাচ্ছে না সতর প্রকাশও পাচ্ছে না আবার সাবাইকেরামের টা টাকনুর উপরে সাবাইকেরামের টা টাকনুর উপরে আর আবু জেহেলের টা আবু আহ নিচে এই জায়গায় নবিসাম পার্থক্য করে দিছে এখন একজন কাপের দুইজনের পরা একরকম না মুমিন কাপড় পরার সময় দোয়া পরে বিশমিল্লা বলে কাপড় করতেছে। আর আবু জেহেল আবুলাহবেরা পড়তেছেন একবার সাহবাইকেরা মাসে সালামকে বললেন ইন্ডাল মুশ্রিক না ইন্ডাল মুস্রিকি না তাসার ওয়ালু মুশ্রিকেরা তো পায়জামা পরে মুশ্রিকেরা তো পায়জামা পরে আমরা কি পায়জামা পড়তে পারবো রবি সরু রাম বললেন মুশ্রিকেরা শুধুমাত্র ফায়জামা পরে কখনো তারা লুঙ্গি পরে না তোমরা মাঝে মাঝে পায়জামা পড় মাঝে মাঝে লুঙ্গি পড়ো আর ইহুদিদের মালপাত করেন তারাও পড়বে তবে তারা লুঙ্গি পরে না তোমরা মাঝে মাঝে লুঙ্গি পড়ি মাঝে মাঝে ফাইজামা পড়বা তাহলে ইহুদিদের সাথে মুর্শিকদের সাথে মোখালপাত হয়ে যাবে ইহুদি খ্রিস্টানেরা জুতা পায়ে দিয়ে কোনো জায়গায় গেলে তারা পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট হয়ে যায় এটা বিশ্বাস করত। তাদের করতিল কিন্তু থেকে আলাইকা আল্লাহ মুসা আলা বলছেন মুসা তোমার জুতা খুলো কারণ তুমি এক পবিত্র পাহাড়ে আসতেছ তো মুসা আলা ইসলাম যেহেতু পাহাড়ে উঠার সময় জুতা খুলছেন বাস আর পবিত্র জায়গায় এই দেখবেন বাংলাদেশের অনেক পাহাড়ের উপরে উপরে পদ্ধতি পাহাড়ে উঠতে গেলে পবিত্র জায়গায় জুতা পায়ে দিয়ে জুতা হাতে নিয়েও যাওয়া যাবে না গেলে ওই পবিত্রতা নষ্ট হয়ে যাবে নবী সাল্লা সাহাবাইকরামদেরকে বললেন যে তোমরা জুতা পরিধান করে চলা তাদাই করো তোমরা জুতা পরে নামাজ পড়ো ইহুদিদের মখালাপাত করো আমরা তো জুতা পরে নামাজ পড়ি না জুতা পরে নামাজ পড়েন আমাদের মত হইলো জুতা পরে মসজিদে ঢুকলে মসজিদের পবিত্রতা নষ্ট হয় না নষ্ট হয় কি পরিচ্ছন্নতা নষ্ট হয় কিন্তু আপনি যদি জুতা যদি পরিষ্কার থাকে জুতার মধ্যে কোন ময়লা নেই এইরকম জুতা পরে যখন প্রশ্ন উত্তর চলবে তাহলে মসজিদে যদি জুতা নিয়ে ঢুকি আমরা পরিষ্কার জুতা নিয়ে তাহলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে না নষ্ট হবে কি পরিচ্ছন্নতা আমাদের মিল সাহেবের কষ্ট হবে খাদেবের কষ্ট হবে যে ময়লা আসলো কিন্তু এটা দ্বারা মসজিদের পবিত্রতা নষ্ট হয় না কিন্তু ইহুদিদের মতে আপনি পরিষ্কার জুতা নিয়ে ঢুকলেও সেখানকার পবিত্রতা নষ্ট হয় না এই জন্য নবী সরাম বললেন যে তোমরা ইহুদিন আসারদের বিরোধিতা করো তোমরা জুতা নিয়ে নামাজ পড়ো পরিষ্কার জুতা এটা খেয়াল রাখতে হবে আবার অপরিষ্কার জুতা আপনি বাসা থেকে জুতা সোজা মসজিদে ঢুকে গেলেন বলছেন জুতো এবং্লামের যুগে কোন পুরুষ মানুষ পৃথিবীতে ছিল না কিন্তু তাদের দাঁড়িগুলা ছিল দাড়ি থাকতো ছোট ছোট আর গোপগুলা থাকতো লম্বা লম্বা নবী সাল্লাম বললেন যে তোমরা আল্লাহর মাফ করে দাও আর গোপ গুলাকে কেটে ফেলসালাম বলছেন মানে দাড়িরে মাফ করো तो दाड़ी कीपराध कर आल्ला दाड़ी राखते नबीशन दमा कर दाम की खबरदार्षमा एता दाओ क्षमा दानी सेहुदी नाटे केटे खाली छोटो कर खबार एटे छोटो करो ना से আর উপরের গুলা লম্বা করে তোমরা মধ্যে সাদা হয়ে গেলেও কোন রং ব্যবহার করতো না নবী সালাম বললেন তোমরা নাসারাদের বিরোধিতা করো তোমরা তোমাদের দাড়িগুলো সাদা হয়ে গেলে হাম্মেরো আফেরো এটাকে লাল বানাই দাও অথবা হলুদ বানাই দাও সবাদ কালো বানাই বানানো যাবে না কালো বানানোটা কালো খেজাব ব্যবহার করে কিন্তু কালো খেজাব ব্যবহার করে কালো খজাব ব্যবহার করা হারাম স্পষ্ট বলে দিয়েছেন ওয়াজতানিবু সাবাদ খবরদার কালো খজাব ব্যবহার করিও না কারণ আল্লাহ তোমার সুল দাড়িকে। কালো থেকে সাদা নিয়ে আসছেন তুমি এটাতে সন্তুষ্ট না হয়ে তুমি আবার সাদা থেকে কালো নিয়ে যাচ্ছ তাহলে তুমি বিরোধিতা করলাম আল্লাহ এখন তোমার দাঁড়িয়ে আর কালো থাকবে না কালো সময় শেষ সাদা হয়ে গেছে সাদা হয়ে যাওয়ার মানে মৃত্যুর লক্ষণ প্রকাশিত হয়ে গেছে সুতরাং আল্লাহ বলতেছে বান্দা তোমার আর বেশি সময় নেয় প্রস্তুতি নাও আমি কই যে না সময় অনেক আছে আমি সাদা থাকবো না কালো হয়ে গেলাম তখন কালো খেজাব লাগাই ফেললাম এটা লাগানো গুনা হারাম তবে লাল করা হলুদ করা এটা শুনলাম তবে এটা হইল কখন যখন সাদা হয়ে যাবে আপনার এখন আছে কালো আপনি আবার আল্লাহ বানালেন কালো আপনি কালোর প্রতিও সন্তুষ্ট হলেন না আপনি এটা লাল বানাই দিলেন দিয়ে তবে এটাকে কালো থেকে বিরত থাক এখানে ইহুদিন আসারাদের কালচারের বিরোধিতা করতে বললেন এরপরে আপনার আনা সিবাহু বললেন যে তোমার সুলটা এরকম কেন তাড়াতাড়ি তুমি বাড়িতে গিয়ে তোমার মাকে বলো তোমার চুল যেন কেটে সমান করে দে কারণ এটা ইহুদি নাসারা মুর্শিকদের কালচার এখনো দেখবেন হিন্দুরা কিন্তু এখানে আজকে অত্যন্ত আফসোসের বিষয় আমাদের মুসলিম যুবকেরা মুসলিম মা বোনেরা এখন সুল রাখার ব্যাপারে অমুসলিমদের ইহুদিদের নাসারাদের মুদের অনুসরণ করে ইহুদিদের মুসদের চুলের কাটিং লাগানো থাকে আমাদের কাটাও অনুসরণ করতে হবে হবে যে আলী রাজি আল্লাহন যিনি শাবাবে মাক্কা মক্কার যুবক আলী আবি আল্লাহ তার চুল গুলা কেমন ছিল সেটা রেবাহ করতে হবে আবদুল্লাহ আব্বাস রাদ্তেবা করতে হবে কিন্তু আমরা আজকে সেগুলো না করে আমরা চুলের করি ইহুদি খ্রিস্টান বড় বড় খেলোয়াড় বড় বড় নায়ক বড় বড় গান বাস এদের আমরা সুল রাখার এটা হারাম মুসলিমদের জন্য মা বোনেরাও এখন বিভিন্ন দেশে দেখে দেখে সুল কাটে মহিলারা মা স্টাইলের সুল কাটে এটাও সবার জন্য হারাম সাধারণ ফার্নিচার ব্যবহারের ক্ষেত্রে অমুসলিমদের ফার্নিচার আসবাবপত্র এটা ব্যবহার করাও হারাম অমুসলিমদের কিছু ফ্ল্যাট আছে থালা বাসন আছে দেখবেন যেগুলো মুসলিমদের থাকে না দেখলেন যে তার বাড়িতে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার কিন্তু ফার্নিচার গুলার কাটেই অমুসলিমদের মত তিনি ওই বাড়িতেই আর ঢুকেন নাই বের হয়ে চলে আসছেন বলছেন যে তোমার এই ফার্নিচার পরিবর্তন করো তারপরে তোমার বাড়িতে যাওয়া হবে माना मुस्लिम देर कांगार्चारो बनाना जाए बना। समस्त कृष्टि कलचार दूरे थकते हैं